বাংলা মানবতা সমাধান وعليكم ورحمه الله وبركاته الحمد لله. الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر اباسا شديدا من المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا حسنا واشهد ان لا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি পরিবেশন করার জন্য এসেছি তা হচ্ছে আমাদের জান্নাত যাওয়ার উপায় কি। কিভাবে আমরা জান্নাতে যেতে পারব জান্নাত আল্লাহর সবথেকে বড় মূল্যবান জিনিস তারা আল্লা তালা এই মূল্যবান জিনিসটি যে আমাদেরকে দান করবেন এমনি কি দিয়ে দিবেন এর জন্য কি আমাদেরকে কোনো কোরবানি দিতে হবে না এই জান্নাত পাওয়ার জন্য কি আমাদের কিছু করার নেই জান্নাত কি সহজেই পেয়ে যাব। যদি জান্নাতটা সহজেই পেয়ে যাবার ব্যাপার হতো তাহলে আল্লাহ তালার এই দুনিয়া সৃষ্টি করার পিছনে কোনো হেকমত আর কৌশল দেখতে পাওয়া যেত না চুরি করবেন ডাকাতি করবেন বেঈমানি করবেন সুদ খাবেন ঘুষ খাবেন আত্মসাত করবেন সব কিছু করবেন তারপরেও জান্নাত তো পাবেনি এরকম যদি ব্যাপারটা হতো তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ আবাদ করেছেন এই দুনিয়াতে এই কাজগুলো করার পিছনে আল্লাহর কোন উদ্দেশ্য থাকতো না কোন কৌশল আমরা দেখতে পেতাম না আল্লাহ ভালো এই জান্নাত তার জাহান্নাম সুবিচার করবে কেউ অবিচার করবে কেউ কেউ ন্যায় পোতে থাকবে কেউ অন্যায় পতে থাকবে কেউ সত্য বলবে কেউ মিথ্যা বলবে কেউ সমূহ অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে আর কেউ অন্যায় জর্জরিত থাকবে আর এই অবস্থায় করবেন তাই আমি জান্নাত চাইলে শুধু জান্নাত পেয়ে যাব এরকম ভাবলে চলবে না জান্নাতের জন্য কিছু কোরবানি কিছু ত্যাগ আমাদেরকে স্বীকার করতে হবে তবেই আল্লাহ জান্নাত দান করবে তো জান্নাত যাওয়ার মাধ্যম অনেক পথ অনেক রাস্তা তার তার গুলোর মধ্যে একটি কাজ হচ্ছে এতিম বিধবা ফকির মিসকিন অসহায় দুর্বুলের প্রতি খেয়াল রাখা তাদের দেখাশোনা করা এতিম বাপ নেই তার দেখাশোনা করার কেউ নেই তার প্রতি সদয় হবার মতন কেউ নেই আমি আপনি এই অতিম ছেলেটার প্রতি স্নেহের হাত রাখব। তার প্রতি মায়া মমতা প্রদর্শন করব। আনন্দের দিনগুলোতে তাকেও আনন্দের হবার সুযোগ দিন আসে যখন আমার ছেলে আপনার ছেলে আনন্দে আত্মহারা হয়ে সুন্দর পোশাক নতুন নতুন লিবাস পরে আনন্দ সহকারে ঈদের মাঠে যায় আর তারা নতুন পোশাকে সজ্জিত হয়ে আনন্দের প্রকাশ করে আর এই ছোট্ট ছেলেটা পাশের বাড়ির এ ছেলেটা তার বাপ নেই মাকে বলে মা দেখো ওদের ছেলেরা কত নতুন নতুন পোশাক পরেছে কালকে ঈদ ওরা নতুন নতুন পোশাক পরে কালকে ইদে যাবে আর আমি আমার এই পুরানো জামা নতুন জামা আমাকে তুমি কিনে দিবে না মা তার শক্তি নেই নতুন জামা দেওয়ার মতন তার ক্ষমতা নেই সে বেটাকে সান্ত্বনা দেয় বাবা ধৈর্য ধরো আগামী ঈদে তোমার জন্য আমি নতুন জামা ব্যবস্থা করে দিব সান্ত্বনা দেয় তার তো করার কিছু নেই আমি বলতে চাইছিলাম আমি আছি আপনি আছেন তার পাশে বাস করেন আপনি মুসলমান আপনি যেমন আপনার ছেলেদের জন্য নতুন নতুন জামা কিনে এনেছেন এরকম একটি জামা ওই এতিম ছেলেটাকে আপনি কিনে দিতে পারতেন না তার মুখে আপনি হাসি ফুটাতে পারতেন তাকেও আপনি ঈদের আনন্দের শরিক করতে পারতেন কিন্তু আপনি সে খেয়াল রাখেননি নিজেকে নিয়েই ব্যস্ত निजे ऐले के लिए व्यस्त निजे सुख तुदी निजे सुख तुदी अथच मन करें मुसलमान आनी दाबी करें मुसलमान दुखे कान्न का तरह को ख्याल थे ना अथचरा मन कर मुसलमान जान्न जेते चान जान्न पे चान जान सहजे पा जा भूले जाए तीन ख्याल ना था अवश्य अवश्य क्यादिहते असहय दुरबल होते हो मक्कार काफे आल्लासूल सल्ला सल्लम काल्लाबी के बोले जो गरीब गुराबा গরিব শ্রেণীর সাহাবিগুলা আপনার কাছ থেকে দূরে সরে থাকে ওদেরকে যদি আপনি সরিয়ে দেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করতে প্রস্তুত আছি আল্লাহ নবীর মনে এরকম খেয়াল জন্মিয়েছিল যে দেখি তাই যদি হয় তাহলে ওদের থেকে একটু দূরে থাকি আর এই ঘনী মানুষগুলো তাহলে হয়তো ইসলাম গ্রহণ করবে এই খেয়াল জন্মিয়েছিল সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বলছেন অসমিনা মা আল্লা দিনারবাহা তুমি তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপকে ডাকে আহ্বান করে সন্তুষ্টি কামনা করে দুনিয়া দুনিয়ার চাকচিক দুনিয়ার শোভা অর্জনের জন্য তুমি তোমার চোখকে ওদের থেকে ফিরিয়ে নিও না ওলা তোমান সীমালংঘনমূলক কার্যকলাপ এখানে আল্লাহ তালা বিশ্ব নবী মোহাম্মদ রসল উল্লাহ সাল্লাহ যে কথাটি শিক্ষা দিলেন সেটা হলো কি গরিব অসহায় দুর্বল এতিম এদের সাথে তুমি জুড়ে থাকবে এদের তুমি থাকবে খবরদার কোন দিয়ে কথা বলো না ধমকাইও না ও আমা সাহলা তানহার আর কোন ভিক্ষুককে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না আর আইতাল্লাদি ইউকার দিবী দিন ফদা আলী কাল্লাদি ইয়াদু উল তুমি কি তাকে দেখো না যে দিনকে মিথ্যা মনে করে ফদা আলী কাল্লাদি ইয়াদু উল আর এই লোকটাই লোকটাইমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় ওয়ালা ইয়াহুদ্দ আল্লাহ তামিল মিসকিন গরিব মিসকিনদেরকে খাওয়ার দেওয়ার ব্যাপারে তারা একে অপরকে উৎসাহ দেয় না এবং নিজেও দান খয়রাত করে না ভাইরা আমার আল্লাহ বিশেষ রয়েছেন আমাদের আনাতে হা কাদা ও আশারা ইলাস উস্তা আল্লাহ নবী বলছেন আমি আর ওই লোকটা যে এতিমের দেখাশোনা করে যে এতিমের খেয়াল রাখে যে এতিমের প্রতি সদই হয় হাত রাখে মাথায় যে লোকটি সে আর আমি জানলাতে থাকব, এতটা ব্যবধানে আমি আর ওই লোকটি এত কাছাকাছি জান্নাতে থাকব যে এতিমের দেখাশোনা করবে যে এতিমের প্রতি খেয়াল রাখবে এতিমদের প্রতি খেয়াল রাখার বিরাট মর্যাদার কথা বিরাট সম্মানের কথা আল্লাহ রব আল কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়ে এই উপদেশ দিয়েছেন যে আমরা যেন এতিমদের প্রতি সদই হয় তাদের যেন আমরা ধাক্কা দিয়ে তাড়িয়ে না দিই আর ফকির মিসকিনদেরকে যেন আমরা ধাক্কা দিয়ে বিদায় না করি এই ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আর সেই লোকটি যে এতিমের ডাকাশোনা করবে সে জান্নাতে দুটি আঙুলের দিকেই সাড়া করে বললেন এত কাছাকাছি মানে খুব কাছাকাছি জান্নাতে থাকতে পারবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলছেন মুসলিম শরীফের হাদিস আসাই আলাল আল্লা আর মালাতে কাল মুজাহিদ ফি সাবিল্লাহ আল্লাহ নবী বলছেন যে বিধবা নারীদের জন্য প্রচেষ্টা নেয় মানে বিধবা নারীদের প্রতি খেয়াল রাখে তাদের খাওয়া পরার তাদের প্রয়োজন পূরণ করার প্রচেষ্টা নেয় এই কাজটা যে করে সে হচ্ছে সেই মুজাহিদের মতো যে আল্লাহর পথে জেহাদ করে আর সেই লোকটির মতো যে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্প করে এবং সে ক্লান্ত হয় না আর সেই লোকটির মতো যে খুব বেশি বেশি করে রোজা রাখে রোজা ছাড়ে না তার অবস্থা মানে এরা যেমন নেকি পাবে সেরকম নেকি পাবে ওই লোকটা যে বিধবাদের প্রতি সদয় হবে বিধবাদের জন্য সরম সাধনা প্রচেষ্টা নেবে প্রয়স চালাবে এবং তাদের খাওয়া দাওয়া খাওয়া পড়া ব্যবস্থা করবে এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি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 तुम्हारा मूल्युक चारे भारत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 अनस मालिक मुस्लिम प्राणी खाएगा अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छह बारो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 Then we have the next call, please. To get convincing and valid answers, dial Korul, Dr. Zakir K. Poroborthi Anushthaan, Peace TV, Bangalai. He is the first... Pororai, apna der shagato janat chhi.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 আর সেই লোকটির মতো যে খুব বেশি বেশি করে রোজা রাখে রোজা ছাড়ে না তার অবস্থা মানে এরা যেমন নেকি নেকি পাবে পাবে, ওই লোকটা যে প্রতি হবে। জন্য সাধনা প্রচেষ্টা নেবে প্রয়স চালাবে এবং তাদের খাওয়া দাওয়া খাওয়া পরার ব্যবস্থা করবে বিরাট ফজিলত ভাইরা আমার এতিমদের প্রতি খেয়াল রাখা বিধবাদের প্রতি খেয়াল রাখা ফকির মিসকিনদের প্রতি খেয়াল রাখা তাদেরকে খাদ্য দান করা আজকে আমাদের সমাজের অবস্থা হচ্ছে কোথাও যদি কোনো অনুষ্ঠান হয় খাবার বা কোনো কিছুর সেই অনুষ্ঠানে সেই খাবার মজরিসে যেমন বিবাহ সাদীর যে সমস্ত অলিমা দিবসগুলো হয় সেইগুলো তো আমরা দেখেছি লক্ষ্য করেছি যাদের খাবার কোনোই অভাব নেই যাদের মাথায় তেলের কোনো অভাব নেই সেই সমস্ত চিকন চিকন মানুষগুলোকে আমরা দাওয়াত দিই বড়োলোক ধনী যারা চেয়ারম্যান নেতা যারা এই সমস্ত লোকদেরকে আমরা খাওয়াই, কারা, এতিমরা বিধবরা, তাদের পেটে খোঁজা থাকে তাদেরকে দেওয়া হয় না। তারপরেও তারা লজ্জা শরমকে বিসর্জন দিয়ে পেটের জ্বালাই ওই মজলিশে হাজির হয়ে যায় দাঁড়িয়ে থাকে পাত্র নিয়ে হাতে চাই আমায় দুটি দেন কর্মীরা যারা খাবার পরিবেশন করে তাদেরকে ধাক্কা দিয়ে বলে আর সরে যাও তোমরা রাস্তা থেকে সরো এখন সরো খাওয়া দাওয়া হোক সবারই পরে বাঁচলে তোমাদেরকে দিব পরে যদি বাঁচে অবশিষ্ট কিছু থাকে সেই এটো খাবারগুলা তুলে নিয়ে এসে তাদেরকে দেওয়া হয় এই হচ্ছে আমাদের সামাজিক অবস্থা আর আশা করছি এই অবস্থা আপনারা সবাই দেখে হবেন এটা বাস্তব হয়ে থাকে তাই তো বলছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লা নবী বলছেন সবথেকে নিকিষ্টতম হচ্ছে। সেই অলিমার খাবার গুলো সব থেকে নিকিষ্টতম খাদ্য সেই অলিমার খাদ্য যে অলিমার খাদ্যে বা যে অলিমার দাওতে। ते के माना करा जु जो खारोजन आवाररकार आदेश खेते देवा तक बाधा दे तुम्हारा जरा आसते चायना ते दावत दे चेयरमैन और बाड़ी खावर अभाव आवतरनापेक्षा बस ओ बड़ो लोक ওই ধনী ওই নেতা ওদের খাবার অভাব নেই আর ওরা আপনার খাবারের জন্য পরেও ছিল না কিন্তু আপনি ডাকছেন ওদেরকে কেন যে ওদেরকে যদি চারটি খাওয়াতে পারা যায় লাভ আছে প্রধানের দিয়ে কোনোদিন কোনো কাজ হবে চেয়ারম্যানকে দিয়ে স্বার্থ সিদ্ধি হতে পারে বড় লোক ধনী এদেরকে খাওয়াইতে পাইলে আপনি কোনোদিন আপনার কোনো স্বার্থ পূরণ করতে পারবেন তাই আপনি ওদেরকে ডাকছেন ওরা আসতে চায় না আরে গরিব গুলো এতিম পেটে খাবার নেই এরা খোদার জন্য আসছে আর এদেরকে আপনি তারানা আল্লাহ নবী বলছেন যে এটা হচ্ছে সবথেকে নিকৃষ্ট এবং সব থেকে মানে খারাপ এই অলিমার এই খাবারটা যে ব্যক্তি দাওয়াত কবুল করে না সে আল্লাহ এবং তার ওসুরের না ফারমানি করে ভাইরা আমার আমি বইতে চাইছিলাম বিশ্ব নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে এতিমদের খেয়াল রাখতে হবে বিধবাদের খেয়াল রাখতে হবে এদের প্রতি যখন আমরা খেয়াল রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ তালা আমাদের জন্য জানার এইভাবে রসলি করিম সাল্লাহ বলছেন আর একটি হাদিসের মধ্যে মানে আতাকা রাকাব আতান মুসলিমাতন ফাহিয়া ফিদা ওহু মিনান্নার আল্লা আলবাণীর কিতাব আহিহা এই কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে স্বাধীন করে দেয় তাহলে এই স্বাধীন করে দেওয়াটা তার জান্নাতের জন্য বিনিময় হবে মানে এরই বিনিময়ে সে জান্নাত লাভ করতে পারবে বড় একটা কাজ ছিল সত্যিকারের বড় কাজ ছিল যে যদিও এখন এই এই স্বাধীন করার প্রথা বা গোলাম কিনা বেচার প্রথা এখন নাই কিন্তু তখন এই কাজটাকে ইসলামের বড় একটা কাজ বলে গণ্য করা হয়েছে তাই রাসোলে কারিম সাল্লা সাল্লাম বললেন কোনো মুসলিমকে স্বাধীন করে যদি কেউ দেয় কোনো গোলামকে যদি কেউ স্বাধীন করে এই স্বাধীন করাটা তার জন্য জান্নাতের কাছে জান্নাত যেতে পারবে। আর যে ব্যক্তি তার বৃদ্ধ বাম্মা কে পাওয়ার পরেও তার নিজের গুণা মাফ করে নিতে পারলো না সে বড় হতভাগা আল্লা নবী বলছেন বৃদ্ধ মা বাপকে পাওয়ার পরেও যদি কেউ তার গুণা মাফ করিয়ে নিতে না পারে তার গোনাগুলোকে ক্ষমা করিয়ে নিতে না পারে তাহলে সে যে বড় হতো ভাগা এ কথা বলছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম আর বললেন যে ব্যক্তি মুসলিম মা বাপের কোনো এতিম ছেলেকে নিজের সাথে জড়িয়ে নেয় খাবারে শরিক করে পান করাতে শরিক করায় মানে তাকে খাওয়ায় তাকে পান করায় ততদিন পর্যন্ত যতদিন না আল্লাহ তাকে সং সম্পূর্ণ করেছে মানে ওই এতিম ছেলেটা যতদিন না বড় হয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এইভাবে রাসুল করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম জান্নাত যাওয়ার পথ বলে দিয়েছেন আমাদেরকে কিভাবে জান্নাত যেতে পারবো কি কাজ করলে আমাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে পথ সুগম হয়ে এই কাজ কাজের দেখাশোনা বিধবাদের দেখাশোনা এইভাবে হওয়া তাদেরকে খাদ্য দান করা এই সব কাজগুলোর মাধ্যমে মোহন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিবেন জান্নাত আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি এমন দুটি মেয়ে দেখাশোনা করবে যাদের হয়তো বাপ মা নেই দুটি মেয়ে তারা তাদের আর কেউ নেই যদি এই মেয়ে দুটির কেউ দেখাশোনা করে হাতটা তাপলোগা সাবালিকা হওয়া পর্যন্ত যদি কেউ এদের দেখাশোনা করে তাহলে সেই লোকটি আর আমি জান্নাতে থাকব এত কাছাকাছি তারপরে তিনি তার আঙ্গুলগুলোকে মিলিয়ে দেখাইলেন আর যেমন এই আঙ্গুলগুলো একের সাথে একটি মিলে রয়েছে এই আঙ্গুলগুলো যেমন বেশি ব্যবধানে নেই আমি আর ওই লোকটি জান্নাতে এত কাছাকাছি থাকব যে কোন এমন মেয়ে দেখাশোনা করবে যাদের বাম মা নেই ছাবালিকা হওয়া পর্যন্ত তাদের প্রতি খেয়াল লাগবে সেই লোকটির সাথে আল্লাহ নবী বলছেন আমি জানলাতে খুবই কাছাকাছি থাকব। মা আয়েশার দিয়ে আল্লাহআ আনহা একদিন এক মহিলা তার দুটি মেয়েকে নিয়ে মা আয়েসার কাছে হাজির হলো মা আয়েশা তাদেরকে তিনটি খেজুর দিল মা দুটি খেজুর দুই মেয়ের হাতে দিল আর একটি খেজুর সেই মা নিজে খেতে চাইলো কিন্তু মেয়ে দুটি তার দুটি খেজুর তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার মায়ের খেজুরটাও চাইল তো মা কি করলো সেই দুটি খেজুরকে আবার দুই ভাগে ভাগ করে দুই মেয়ের হাতে দিয়ে দিল বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম যখন বাড়িতে এলেন তখন মা আয়সা বিশ্ব মুসলিম জননী তিনি তখন আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আজকে এক মেয়ে আমার বাড়িতে এসেছিল আমি সেই মেয়েটিকে একটি খেজুর দিয়েছিলাম সে সেই খেজুরটি তার দুটি বেটিকে ভাগ করে দিয়েছিল তিন নম্বর খেজুরটি সে খেতে কিন্তু তার মেয়ে দুটি আবার চাইলে সেই খেজুরটাও সে তার মেয়েকে দিয়ে দিয়েছিল আল্লাহ নবী বললেন ইন্দ লাহা বিহা আল এই কাজটার কারণে আল্লাহ তার জন্য জান্নাতকে কে ওয়াজিব করে দিয়েছেন মানে ওই মা এরকম কষ্ট করে মেয়েদেরকে যে মানুষ করছে নিজে না খেয়ে মেয়েদেরকে যে খাওয়াচ্ছে ক্ষুদাই থেকে মেয়েদেরকে যে দিচ্ছে এই কাজটার কারণে আল্লাহ তালা ওর জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে ভাইরা আমার প্রিয় দর্শক বিন্দু আমি বলতে চাইছিলাম আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে জান্নাতের মাধ্যম আল্লাহ তালা বলে দিয়েছেন আমাদেরকে জান্নাতের উপায় রান্নারের রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু আফসোস যে আমরা এই ইয়তিনদের প্রতি কোনো ভ্রুক্ষ কোনো খেয়াল রাখি না বিধবা নারীদের প্রতি কোনো কোনো সদয় বা আমরা প্রদর্শন করি না। দিতে হবে বিধবতার স্বামী নেই তার শাড়ির দরকার হলে পাললে পারান আপনি আপনার সাধ্য মতো আপনার শক্তি মতো তার জন্য একটি শাড়ি কিনে দেন তার জন্য একটা পরাবার ব্যবস্থা করে দেন তার জন্য একটা আপনি কিছু দেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রব আলিন আপনাকে দান করবেন তার মহান জিনিস আর সেটা হচ্ছে জান্নাত মহান জান্নাত লাভে আপনি ধন্য হতে পারবেন আল্লাহ তহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ রব আলিনের এই বলে দেওয়া তরিকাকে অবলম্বন করে আমরা আমাদের জান্নাতের পথকে সুগম করে নিতে পারি ও সাল্লাহ আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়া আল্লাহ আলহি ও সাহাবিহি আজমাইন আসসালামুম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 পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া করবে প্রতি বুধবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 My name is Fadiq Zakhnaik. I am Zakhra Laik. My name is Rusta Naik. You are the best of people. You are from mankind and telling like and for believing and believing in Allah. ummatin akhrijatrilnas ta'muruna bil ma'rufi wa my prayer my sacrificed my life and my death are all for allah sustainer of the world dekho <laughs> chamatkar